কোন ব্যক্তি কোন মহিলার অভিভাবকের নিকট তার অধীনস্থ মহিলা অথবা তার কন্যার জন্য বিবাহের প্রস্তাব দিবে এবং তার মাহর নির্ধারণের পর বিবাহ করবে দ্বিতীয় হচ্ছে কোনো ব্যক্তি তার স্ত্রীকে মাসিক ঋতু থেকে মুক্ত হবার পর এ কথা বলতো যে তুমি অমুক ব্যক্তির কাছে যাও এবং তার সঙ্গে যৌন মিলন করো তারপর স্ত্রী তার স্বামীর থেকে পৃথক থাকত এবং কখনও বিছানায় ঘুমাতো না যতক্ষণ না সে অন্য কোনো ব্যক্তির দ্বারা গর্ভবতী হতো যার সঙ্গে স্ত্রী যৌন মিলন হতো যখন তার গর্ভ সুস্পষ্টভাবে প্রকাশ হতো তখন ইচ্ছে করলে স্বামী তার স্ত্রীর সঙ্গে যৌন সঙ্গম করত এটা ছিল তার স্বামীর অভ্যাস এতে উদ্দেশ্য ছিল যাতে করে সে একটি উন্নত জাতের সন্তান লাভ করতে পারে এ ধরনের বিয়েকে নিকাহুল ইস্তিভদা বলা হতো তৃতীয় প্রথা ছিল যে দশ জনের কম কয়েক ব্যক্তি একত্রিত হয়ে পালাক্রমে একই মহিলার সঙ্গে যৌন মিলনে লিপ্ত হতো যদি মহিলা এর ফলে গর্ভবতী হতো এবং কোনো সন্তান ভূমিষ্ঠ হবার পর কিছুদিন অতিবাহিত হতো সেই মহিলা সকল ব্যক্তিকে ডেকে পাঠাত এবং কেউই আসতে অস্বীকৃতি জানাতে পারত না যখন সকলেই মিলে সেই মহিলার সামনে একত্রিত হতো তখন সে তাদেরকে বলতো তোমরা সকলেই জানো তোমরা কি করেছ এখন আমি এ সন্তান প্রসব করেছি সুতরাং হে অমুক এটা তোমারই সন্তান ওই মহিলা যাকে খুশি তার নাম ধরে ডাকত তখন এ ব্যক্তি উক্ত শিশুটিকে গ্রহণ করতে বাধ্য থাকত এবং ওই মহিলা তার রূপে গণ্য হতো চতুর্থ প্রকারের বিবাহ হচ্ছে বহু পুরুষ একই মহিলার সঙ্গে যৌন মিলনে লিপ্ত হতো এবং ওই মহিলা তার কাছে যত পুরুষ আসত কাউকে শয্যাসঙ্গী করতে অস্বীকার করত না এরা ছিল পতিতা যার চিহ্ন হিসেবে নিজ ঘরের সামনে পতাকা উড়িয়ে রাখত যে কেউ ইচ্ছে করলে অবাধে এদের সঙ্গে যৌন মিলনে লিপ্ত হতে পারত যদি এসকল মহিলার মধ্যে কেউ গর্ভবতী হতো এবং কোনো সন্তান প্রসব করতো তাহলে যৌন মিলনে লিপ্ত হওয়া সকল কাফা পুরুষ এবং একজন কাফা অর্থাৎ এমন একজন বিশেষজ্ঞ যারা সন্তানের মুখ অথবা শরীরের কোন অঙ্গ দেখে বলতে পারত অমুকের সন্তানটির যে লোকটির সঙ্গে সাদৃশ্য দেখতে পেত তাকে বলতো এটি তোমার সন্তান তখন ওই লোকটি ওই সন্তানকে নিজের হিসেবে গ্রহণ করতে বাধ্য হতো এবং লোকে ওই সন্তানকে তার সন্তান হিসেবে আখ্যা দিত এবং সে ওই সন্তানকে অস্বীকার করতে পারতো না যখন রসুল্লাহ সাল্লা সাল্লামকে সত্য দিন সহ পাঠানো হলো তখন তিনি বর্তমানে প্রচলিত ব্যবস্থা ছাড়া জাহেলি যুগের সমস্ত বিবাহের রীতি বাতিল করে দিলেন